বলেন যে ইসলামের প্রথম শতাব্দীতে নবী সাল্লা ইসলামের মৃত্যুর পরে তখন অনেক মজাদাহিদ ছিলেন তারা যারা ফি তোয়াত আল্লাহ অনুগতের ক্ষেত্রে খুব ইস্তেহাত করতেন এবং তারা দুনিয়া বিমুখ জীবন জীবনযাপন করতেন আখেরাত মুখী জীবন যাপন করতেন তো এর একশো বছর পরে আস্তে আস্তে এবং বিভিন্ন বেদাত বিভিন্ন খারাপ জিনিস এগুলোর দিকে আস্তে আস্তে এটা পরিবর্তন হয়ে যায় বিকৃত হয়ে যায় জুহদিয়াটা বিকৃত হয়ে গেছে বিকৃত হয়ে এটা সুফিবাদ নাম ধারণ করছে দ্বিতীয় শতাব্দী থেকে সর্বপ্রথম এই সুফিবাদের আবিষ্কারক যিনি উনি হলেন আবু হাসি শিয়ারা পঞ্চাশ থেকে তারা আগে অগ্নি পূজারী ছিল ইসলাম গ্রহণের পরে অগ্নি পূজারী চিন্তাধারা গুলো তারা নিয়ে আসছে এজন্য সুফিবাদের সাথে আগুনের সম্পর্ক আরো অনেক ক্ষেত্রে সম্পর্ক আছে মানে শিয়ারা যে সুফিবাদটা নিয়ে আসতে এটা পূর্বেকার অগ্নি পূজারি চিন্তাধারাটাই এখানে স্থানান্তর করছে ইসলামের লেভেলে তো এটাকে প্রথম একটা রূপ দান করছে আবু হাসেম তারপরে করিম উনি দুইশো পনেরো তিনি মারা গেছেন এই দুইজনকে বলা হয় যে এরা হল রুবাদ সুফিয়া সুফি মতবাদের অগ্রদূত এরাই মূলত প্রতিষ্ঠিত করেছে সূচনা করছে আর যত যত বড় বড় সুফি দেখবেন সব হলো পারস্যের ইরানের ওই অঞ্চলে যেমন বেস্তামিক যেটা আমাদের দেশে প্রসিদ্ধ হইল বোস্তামিকান এবং আমাদের দেশে বাইজামের ওয়ার্স শুনে নাই এরকম কোনো পুরুষও নাই মহিলাও নাই বাস্তামিকে উপাধি দিছে সুলতানুল আরফিন তার মা নাকি দোয়া করছে যে আল্লাহ আমার সেলের সুলতানুল আরেফিন বানায় দাও এই জন্য বাইজ মুস্তামি সুলতানুল আরফিন হয়ে গেছে বাংলাদেশে অথচ মুস্তামি বিভিন্ন কুফরি বিশ্বাসী একজন ব্যক্তি তার কিছু আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন তারপরে হাল্লাজ হোসাইন বিন মনসুর আল হাল্লাজ এই হাল্লাজও বিভিন্ন ধরনের কুফরি মতবাদে বিশ্বাসী কিন্তু এদের বাড়ি হলো সবাই ওই পারস্যে ওই ইরানে তারপরে আল বালখ মারুফ আল বালখি এরকম আরও কে দেখি আমরা সবাই ওই অঞ্চলেরই প্রসিদ্ধ যারা সব ওই